বাংলা মানবতা সমাধান দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রচার মাধ্যমের সামনে বসে আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন প্রথমেই আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন সেই সমস্ত নিজ্ঞ আলোচক মণ্ডলীর সঙ্গে আমি পরিচয় করিয়ে দেই প্রথমেই আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আরও রয়েছেন শেখ শহীদ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা আমরা নিয়ে আসব যেটা রয়েছে অনেক শিক্ষণীয় বিষয় আর বিশেষ করে একটি বিষয় রয়েছে যে বিচার বিভাগ পরিচালনা করতে হলে কি ধরনের প্রজ্ঞাশীল এবং সুচিন্তিত মতামতের অধিকারী ব্যক্তিকে নিয়োজিত করা উচিত খান মাদানির আলহামদুলিল্লাহ সালাত রাসুল হিল কেরি ধন্যবাদ মহতারাম আপনাকে আজকে সুন্দর আরেকটি প্রসঙ্গ তোলার জন্য আজকে আমরা যে হাদিসটি শুনতে চাই হাদিসটি ছোট্ট হলেও শিক্ষার দিক থেকে যেন অনেক বড় হাদিসটি শহী বুখারি শাহী মুসলিম ইত্যাদি হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি যিনি রাসুল সাল আলিহালামের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবি আবু হুরাইরা রবিআ তানহু রাসুল্লাহ সাল আলীহাল্লাম পূর্বের একটি ঘটনা উল্লেখ করেছেন এই হাদিসে তিনি বলেন একদা দুজন মেয়ে মানুষ দুজনেরই কোলে সন্তান রয়েছে দুগ্ধপাত দুটি ছেলে রয়েছে হঠাৎ দুজন মেয়ের দুটি ছেলের যে কোনো একটি ছেলেকে বাঘ আক্রমণ করে নিয়ে চলে যায় নিয়ে গেলে এখন একটি ছেলে দুজন মা কেউ চায় না যে বাঘ নিয়েছে সেটাকে তার ছোট বাচ্চা হিসাবে তাদের মাঝে শনাক্ত করার মতো যোগ্যতা এখনো তাদের আসেন এমন ছোট বাচ্চা দুগ্ধপোষ যার কোলে যায় সময়। তারা সেই সময়ের নবী সে এর একটি সুষ্ঠু সমাধান নেওয়ার জন্য দুজনেই সমান ভাবে দাবি করলেন নিজের ছেলে হিসাবে যেটা আছে দাউদ আলীসালাতাম তিনি তার সাধ্যমত চেষ্টা করলেন সুষ্ঠু বিচার করার তিনি বিচার করলেন দুজন মেয়ের মাঝে যে একটু বয়সে বড় ছিল তার জন্যই সন্তানকে তিনি তার সন্তান বলেই ফায়সালা দিয়ে দিলেন ভাষায় যেটি এসেছে লীলকুবরা দুজনের মাঝে যে বড় ছিলেন তার জন্য এই সন্তানকে দিয়ে ফায়সালা করে দিলেন কিন্তু যার প্রকৃত সন্তান তার মন কি এটি মেনে নিতে পারে কখনো না তিনি দাবি করতেই লাগলেন মানে ভিন্নজন সন্তান পেয়ে গেলেন যিনি সন্তানের মা না তিনি পেয়ে গেলেন যিনি আসল মা তিনি পেলেন না তারা দুজনে আবার বিষয়টিকে আপিল করলেন দৌদ সালামের ছেলে সুলাইমান আলিহিসু আসসালামের কাছে যে আপনি আরেকটু পুনর্বিবেচনা করেন নতুন করে আরেকটু আপনি বিচার করে দিন যে এই সন্তানের প্রকৃত হকদার কে হতে পারে তাকে আপনি দেওয়ার চেষ্টা করুন সুলাইমান সুলেমান আলাইসাতুসালাম আল্লা সুবহান হাত তাকে বাবার চেয়ে অনেক বিচক্ষণতা দান করেছিলেন তিনি একটা ভিন্ন অবস্থান গ্রহণ করলেন যে এখন আমাকে তারা তো সকলেই দাবি করে কিন্তু আমাকে এমন একটি পন্থা অবলম্বন করতে হবে যাতে প্রকৃত মা কে হতে পারে আমি এটা বুঝতে পারি তিনি বললেন যে ঠিক আছে তোমাদের দুজনের সন্তান হিসাবে দাবি করছো দুজনকেই দেওয়া হবে একটা চাকু নিয়ে আস একটা ছুরি নিয়ে আসো সেটা দিয়ে কেটে আমি অর্ধেক অর্ধেক করে দুজন আসলে প্রকৃত মা জিনি। তিনি সন্তান না পেলেও কখনো চাইবেন না তার চোখের সামনে সন্তানকে করা হোক সেই প্রকৃত মা বলে ফেললেন যে না না আমার সন্তানের দরকার নেই তার কাছেই সন্তান সালাম। মায়ের আসল মমতা দেখে মায়ের আসল আহ্বান শুনে তিনি বুঝে ফেললেন যে না হতে পারে না এটা অন্যের সন্তান এই বুঝে তিনি তারপর সন্তানকে তার জন্যই দিয়ে ফায়সালা করে দিলেন তেমনই একটি ঘটনা আমাদের মাঝে অনেক শিক্ষা হয়তো নিয়ে আসে আলোকে তো সম্পর্কে বলুন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এখান থেকে শিক্ষণীয় বিষয় করতে পারে আমরা অনেক শিক্ষণীয় গল্প হিসাবে গল্পটি পেশ করি কাহিনীটা পেশ করি কিন্তু এই ঘটনা আসলে আল্লাহর নবী দাউদ এবং সোলামান আলহ সাল সাল্লামের যুগের ঘটনা অতএব এখান থেকে আমরা স্পষ্ট করে জানতে পারলাম যে ঘটনাটি দুজন নবীর ছিল এই ঘটনার শিক্ষণীয় বিষয়ের ভিতরে একটি গুরুত্বপূর্ণ দিক হল সোলামান আলহিসামকে আল্লাহ তালা যে প্রাজ্ঞতা দান করেছিলেন তিনি যে বিশেষ করে বিচার বিশ্লেষণের বিচক্ষণতা রাখতেন স্পেশালি অন্য যে কোনো নবী বা সাধারণ অন্য যে কোনো কারোর কাছ থেকে এই বিষয়টি এখানে ওনার ফজিলত বা মর্যাদা বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে তিনি কৌশল অবলম্বন করা বৈধ এহাদিস থেকে আমরা জানতে পারলাম সোলামান তিনি কৌশল অবলম্বন করতে পারেন যা বলছেন আসলে তিনি তা করতে চাইছেন না তিনি নিতে পারেন বিচারের না। হারাম হতো তিনি কাজটি করতেন না এটা তিনি বলেছেন শুধুমাত্র তাদের পরীক্ষা করার জন্য বোঝা গেল যে বিচার কাজ যে আপনার তদন্তের সুবিধার জন্য মূল ঘটনাকে উদঘাটন করার জন্য কোনো কিছু কৌশল হিসেবে অবলম্বন করা থেকে নিচে আসতেছে না নিচের থেকে উপরে যাচ্ছে এটা একটা প্রশ্ন এখানে আছে আচ্ছা এক নম্বর দুই নম্বর হচ্ছে এই কথাটা মানে সর্বজন বিদিত আল্লাহ রবুল্লা আলমিন পিতার চাইতো সন্তান সুলেমান আলী দান বিচক্ষণতা এবং সেই জন্যই হতে পেরেছিলেন সেটা হচ্ছে যে আল্লাপাক সুলেমানা আলি ইসাল্লামের মনে যে অনুভূতিটা ঢুকিয়ে দিয়েছেন ছড়িয়ে আনার আমার কাছে কেন যেন মনে হয়েছে তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকার অর্থে যে মা হবে সে কখনোই চাইবে না তার সামনে তার মধ্যে ফুটে ওঠে আমি দেখতে চাই তখনই তিনি বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি ঘটনাটা এটা আগেও বর্ণা আসছে যে কোবরা যেটা বলেছেন তাকে যেটা দেওয়া হয়েছে ওই কোবরা কেউ কেউ বলেছেন সে জানতো যেটা আমার সন্তান নয় সেটা ওরই সন্তান করুক এখানেই হচ্ছে হজর সুহমান আলী ইসলামের মূল সফলতা যে তিনি সত্য উদ্ঘাটনে এমন একটি ব্যবস্থা কৌশল করেছিলেন যে কৌশলে সত্যিকার মা কে टर विषयारणा करन कर वैध सुधी दर्शक श्रोता सुन आयोजन धारावाकतार आलोके दान রাহমাত আপনারা দেখছেন বাংলা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 So, if Jesus Christ, peace be upon him, died right, for three days, who controlled the world? That means, even God died? Right? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument That to God. be wrong. Look, Dr. Jakirat Sange Aalap Kori, Proti Shonibar, Rajshad Shattai, Aapuno Shamprachar, Shakal Shadai Notai, Bangladesh, Peace TV, Bangladeshe.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 والحمد لله পূজোর একটি বিশেষ নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিকแก পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা पर आरोप सामने धारावाहिक आलोचना नहीं उपस्थित संगे थे धन्यवाद जी आलोचना चल रही हजरत सुल्लम ए पिता दाउद अल तस्लिम तरह जीवन घटे जावा घटना विचार विभाग संक्रांत यलो के যে আল্লাফাক সুবাহ সালামকে যে আলাদা তীক্ষ্ণতা দিয়েছিলেন বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষভাবে এটা আল্লাহ তালা পরিকারিম উল্লেখ করেছেন ফাফাহাম না সুলাইমান সুলাইমানকে আমি সেই বুঝ এবং বুদ্ধি তীক্ষ্ণতা দিয়েছিলাম ওয়া কুল্লান আতাইনাহু ইলমা তবে হ্যাঁ বাবা এবং ছেলে দোনোজনকেই আমি ইলম এবং প্রজ্ঞতা হিকমত আমি তাদেরকে দান করেছিলাম এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো পাই আমার মনে আরো তিন তিনটি পয়েন্ট আমরা আউট করতে পারি নাম্বার 1 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস বিশুদ্ধ হাদিস প্রায় সমস্ত হাদিসের গ্রন্থে এসেছে তিনি বলেছেন আল বাইয়ানাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার যিনি কোনো কিছু দাবি করবেন তাকে দলিল দিয়ে তার দাবির স্বপক্ষে দলিল পেশ করতে হবে আর যদি কেউ তার উপরে অর্পিত কোন দাবিকে অস্বীকার করে তাহলে তিনি শপথ করে অস্বীকার করবেন কারণ অস্বীকারের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না এই যে একটা মৌলিক নীতিমালা যার উপরে পৃথিবীর সমস্ত বিচার বিভাগ তার অন্তত প্রথম অংশটিকে মেনে চলে সুলামা হাসতাল্লাম এক্ষেত্রে যে বিচার করলেন তিনি কিন্তু ছোট ভদ্র মহিলাকে যে দিলেন সেই ভদ্র মহিলার সপক্ষে কিন্তু কোনো দলিল ছিল না বিনা দলি দিলেন কিভাবে বিনা দিলেন দাবি করলেন দলিল ছাড়া তাকে কিভাবে দিলেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যদি বিচারক বা জাজ কখনো দেখেন যে দাবির পাওয়া যাচ্ছে না। তাহলে তিনি কোনো ইঙ্গিত তার নিজে নিশ্চিত হওয়ার মতো কোনো ইঙ্গিত যদি তিনি পান সেরকম কোনো ইশারা বা ইঙ্গিত থেকে করিনা থেকে আলামত নিয়ে তিনি ফায়সালা করতে পারেন এইটা আমরা একটা শিক্ষা এখান থেকে পেলাম আরেকটা আমরা শিক্ষা এখান থেকে পাচ্ছি সেটা হলো এই আগে বিচার করেছেন দাউদ আলাহিস তাকে এবং পরবর্তীতে ভর্সনা করা হয় বরং উল্টা রসুল্লাহ আকরম সদিক হাদিসটি আমরা সবাই জানি যে তিনি বলেছেন মুস্তাহিদ ব্যক্তি যখন বিচার করার ক্ষেত্রে তার ইস্তেহাদে তার গবেষণা যদি তিনি ভুল করে বসেন তবে তিনি গুণা হবেই না বরং তিনি একটি সব পাবেন তিনি চেষ্টা করলেন সত্য উদ্ঘাটন করার জন্য অতএব দেওয়া হয়েছে তারা যদি কখনো ভুল করে ফেলেন তাদের তাহলে আল্লাহ তারা তাদেরকে মাফ করবেন এবং সত্য উদ্ঘাটনের যদি সঠিক চেষ্টাটা তিনি করে থাকেন তাহলে তিনি আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাবেন আরেকটি শিক্ষা আমরা এখান থেকে পাই সেটা হলো ছোট হলে হেলা করার কোনো সুযোগ নেই অনেক সময় বাপের চাইতে ছেলে ছোটকে দিবেন সেই পাবে বয়সে স্বল্প হলেও আল্লাহ কাউকে মর্যাদা বেশি দিবেন বিচার করলেন সে বিচার এর চেয়ে সুলাইমান আলাই সালাতাম আরো কৌশল অবলম্বন করে সঠিক করার চেষ্টা করতে পারবো না বলেছেন এখানে মূলত প্রথম বিচারে অপরাধী ছিল যে সন্তান নিয়েছে সেই অপরাধ করেছে সেই শাস্তি ভোগ করবে রাসুল সাল্লাম বলেন যখন আমার কাছে কেউ তোমরা কোন বিষয় নিয়ে অন্যের হক নিয়ে গ্রহণ করার সুযোগ নেয় তাহলে জেনে রাখো কাতা আঁচু লাহু কেতা তাহলে আমি যেন তার জন্য যদিও ফায়সালা করলাম তো আমি তাদের কথা শুনেই সেখানে যে মেয়ে সন্তানকে নিয়েছিল সে ছলে বলে কৌশলে মিথ্যা বলে বা যা কিছু শোনায় সেইভাবে নেওয়ার চেষ্টা করেছে এজন্য অপরাধী সেই হাদিসটি নিয়ে আসছেন এখানে আত্মসাত করে আগুন যাবে এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় আমি যেটা মনে করি যে আমরা যারা আল্লাহ মাফ করুক বা দেশের মধ্যে আমরা দেখি অনেক সময় আপনার এই সমাজপতিরা বিভিন্ন হোক বিচার হোক এই ধরনের কাজগুলো করে থাকেন সেখানেও কিন্তু আল্লাপাক যতটুকু তাকে মেধা দিয়েছেন সেটা দিয়ে তিনি বিচার করেছেন চেষ্টা করেছেন হতে পারে এই চেষ্টাটা পরবর্তীতে দেখা গেল যে রায়টা ঠিক হয় সুফল হয়নি ঠিক আছে এই দাউদ ইসলাম কখনই তিনি দোষী সাব্যস্ত তাকে অভিযুক্ত করা হয়নি এ ব্যাপারে তাকে বৎসনও করা হয়নি তো সেখান থেকে আমরা দেখব যে আমাদেরও যারা বিচার ব্যবস্থার সাথে জড়িত আছেন ছোট থেকে একবার উপর পর্যন্ত তাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে একটি হাদিসের কথা মনে পড়ছে যে সেখানে রসুল উল্লাহ সাল্লাম এর সাদ করেছেন যেটা অর্থ আমি বলছি যে বিচারক হচ্ছেন তিন ধরনের তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে তিনি জানেন যে এটা মিথ্যা এবং সে অনুযায়ী যদি তিনি ফাইসলা দেন তাহলে তিনি জাহার নামে যাবেন একটা হচ্ছে তিনি জানেন এটা সত্য কিন্তু আমরা জাহাজ খুব সংখ্যায় কম থাকে বেশিরভাগ সাধারণ মানুষ আমাদের শহীদুল্লাহ খান মাদানের আলোচনা থেকে আমার মনে হয় দারুণ একটি পয়েন্ট উঠে এসেছে যেটা হলো এই আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আজকাল যেটা খুব অহর ঘটে থাকে সেটা হলো বিচার ব্যবস্থাকে ঢাল বানিয়ে যাকে আমি দেখতে পারি না তার বিরুদ্ধে অথবা যে সম্পদি আমার কুক্ষিগত করার খায় শাসে এটাকে নেওয়ার জন্য জাল মিথ্যা ঘুষ সুদ যত রকম কৌশল আছে মিথ্যা দলিল জাল দরিল তৈরি করে মিথ্যা সাক্ষী তৈরি করে বিভিন্ন সল সাতুরে দিয়ে বিচার বিভাগকে টাকা দিয়ে কিনে হোক অথবা বিচার বিভাগের চক্ষুকে এড়ানোর যত উপায় আছে এগুলো অবলম্বন করে হোক আমরা কিন্তু আজকাল মামলা মোকদ্দমাগুলো করে এভাবে অন্যায়ের মাধ্যমে করলাম যে বিচার বিভাগের স্বচ্ছতা এবং স্বাধীনতা এটা বজায় রাখতে গেলে বিচারটা রায়টা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে এটা দ্রষ্টব্যের বিষয় নয় সুলাইমান আলাই ইসলামের বিচারের রায় পিতার বিপক্ষে চলে যাচ্ছে আমার দল কি বলছে আমার নেতা কি বলছে আমার অর্থাৎ প্রমাণিত হয় যে বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা যতটা প্রকটিত হবে যতটা প্রতিষ্ঠিত হবে ততই সে জাতি ন্যায় বিচার পাবে তারা স্বচ্ছ হবে তারা ন্যায় বিচারের দিকে এগিয়ে যেতে বিচার কেন্দ্রিক হলেও এটিকে আমরা আর একটু ব্যাপক করতে পারি আমাদের সামগ্রিক জীবনে আমি যদি দেখি যে আমার উপরস্থ আমার দায়িত্বশীল আমার বড় কোনো ব্যক্তি সম্মানিত কোনো ব্যক্তিও অন্যায় বলছেন বা অন্যায় করছেন বা অন্যায় না বলি আমি তিনি বুঝতে পারছেন না যারা বাদী বিপাদী তাদের মধ্যে কেউ একজন হয়তো তার সাথে রিলেটেড আছে যে কোনো ভাবে হোক যে কোনো পর্যায়ে হোক তখন তিনি স্বাভাবিক মাইন্ডের মধ্যে রাখেন যে ফেসলা তো অমুকের পক্ষে দিতে হবে এরকম যেন না হয় আর একটি বিষয় এখানে স্পষ্ট ভাবে সেটা হচ্ছে একটি বারেও তাকে প্রভাবিত করতে চাননি না আমার চাইতে ভালো বিচার যদি সুলাইমানের মাধ্যমে পাওয়া যায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটাই তিনি চেয়েছিলেন কিন্তু আজকে একটা বিষয় আরো দারুন উঠে এসেছে জেজাক মোল্লা দাউদ আলাম তো শাসক ছিলেন তখন সোলামান তো শাসক ছিলেন না তিনি বিচারকের ভূমিকা ছিলেন এখন শাসক আজকের শাসকগণ যদি হতেন সেখানে তো চিন্তা করতেন আমি ফায়সালা করে দিলাম আমার সিদ্ধান্ত এটা আমাদের নৈতিক রায় এটা এর বিরুদ্ধে আমরা আলোচনা শেষে চলে এসেছি একটি বিশেষ আধ্যাত্মিক ব্যাপারে আপনার কাছ থেকে দর্শক শ্রোতাদের জন্য কিছু চাচ্ছি সুলাইমান এত বড় প্রজ্ঞাসী সন্তান আল্লাহ যাকে দান করেছিলেন দাউদ আলি ইসলামকে তো এই কিছু দেখলে আমরা দেখতে পাই যে হজরত সুলাইমান আলহ ইসলাম পিতার প্রতি অত্যন্ত আনুগত্য প্রকাশ করেছেন তিনি বিভিন্ন যার ফলশ্রুতিতে আল্লাহ প্রজ্ঞাশী সন্তান দান করলেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা আজকের আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারলাম যে আমাদের বিপদে অপদে সব সময় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবাহতালার উপরে আমরা যদি নির্ভরশীল হই এবং তার কাছে আমরা যদি নেক সন্তান প্রজ্ঞাশীল সন্তান কামনা করি তাহলে তিনি দান করবেন সুতরাং আসুন আজকের এই আলোচনা থেকে আমরা যেটা শিখলাম তার উপরে আমাদেরকে আমুল করা তৌফিক দান করুন আমিন আসসালাম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 जकत आई आई अलर बैंक सतचलिंग नंबर शून्य उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जिबी टा TV, मेल कर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 হাফেজ এবিএম, জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি কারণ